السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والعاقبة للمقتقين ولا عدوان إلا على الظالمين والصلاة والسلام على رسوله الكريم أما بعد যাবতীয় প্রশংসা এবংস্তফা আলহ্লামের প্রতি অনেক অনেক দরুদাম বর্ষিত হোক আমরা শাবান মাসের প্রায় অর্ধেক সময় শেষ করে ফেলেছি আর মোটামুটি দুই সপ্তাহ পর রমজান মাস বা রোজা চলে আসবে ইনশাআল্লাহ এই সময়ে আমরা যে বিষয়ে আপনাদের সামনে আলোচনা করার জন্য নিয়ত করেছি ইচ্ছা করেছি সেই বিষয়টি হল রোজার প্রস্তুতি কেমন হওয়া প্রয়োজন আমাদের কিভাবে রোজার প্রস্তুতি নেওয়া দরকার বন্ধুগণ যদি আপনি একটা খবর পান সংবাদ পান যে সন্ধ্যাবেলায় অমুক জায়গায় কিছু কাজ করার স্কোপ আছে আপনার ডিউটি শেষে আমাদের ডিউটি শেষে সন্ধ্যাবেলায় কিছু কাজ করার স্কোপ আছে তাহলে আপনি কি করবেন অবশ্যই সেই সুযোগটা গ্রহণ করার চেষ্টা করবেন এর চাই তো স্পষ্ট উদাহরণ হচ্ছে যদি আপনি কিছু করার চেষ্টা করেন ধরেন একটা দোকান করার চেষ্টা করেন ইচ্ছা করেন তাহলে অবশ্যই আপনি কি করবেন একটা প্ল্যানিং করবেন যে আমার দোকানটা শহরের কোথায় হওয়া দরকার বা মোড়ের কোথায় হওয়া দরকার দোকানটা কতখানি বড় হওয়া দরকার দোকানে কতগুলো মাল থাকা দরকার এবং কি কি মাল থাকা দরকার দোকানটা কখন খুলতে হবে কখন বন্ধ করতে হবে দোকানে কারেন্ট লাগবে ফ্যান লাগবে না এসি লাগবে না আর কিছু লাগবে এসব কিছুর পরিকল্পনা আমরা করি না করি না অনুরূপ যদি একটা বাড়ি তৈরি করি তাহলে সেটাও এরকম পরিকল্পনা করি আমরা দুনিয়ার বিষয়ে একটা পরিকল্পনা করি কিন্তু সত্যিকার অর্থে যখন আল্লাহ বিধান ইসলামের মৌসুম একটা দেখা যায় আমরা অনেকে প্রস্তুতি নেই না বা করি না এমনকি চাঁদ উঠেছে না উঠেনি সেই খবরটাও আমরা নিজে না শুনে মানুষের কাছে শোনার চেষ্টা করি আর অনেক সময় দেখা গেল প্রথম রাতের বা প্রথম যেটা রোজা সেটা মনে কি করেন অনেক কেন ভাই বলে সংবাদ পাইনি তার মানে কি মানুষ নিয়ত নিয়ত করেছিল করেছিল। ইচ্ছা ইচ্ছাই ছিল না সেই কারণে ওর কাছে ওই রাতটাও সমান আর তার আগের রাতগুলিও সমান সেই কারণে ঘুমিয়ে গেছে এবং তার রোজা হয়নি এই সমস্যাটা আমরা দেখতে পাই না পাই না অনেক সময় আমরা এই সমস্যা দেখতে পাই তাই বন্ধুগণ যখন আমরা দুনিয়ার বিষয়ে কোনো জিনিসের জন্য প্রস্তুতি নিতে চাই বা নিই তখন আল্লাহ রাব্বুল আলমিনের কোনো এক বিধানের ব্যাপারে আমরা কেন প্রস্তুতি নেই না বা নিতে চাই আমাদের প্রস্তুতি নিতে হবে রোজার প্রস্তুতি নিতে হবে কিন্তু দুঃখের বিষয় হলো এই যে রোজার প্রস্তুতি বলতে আমরা কি বুঝি বা কি করে থাকি আপনি যদি দেশের মানুষকে দেখেন বা স্বয়ং নিজের মধ্যে একটু চিন্তা ভাবনা করেন তাহলে রোজা আসছে মানুষ চিন্তা করে যে এই রোজার মাসের জন্য একটু খরচের বাজেটটা যে আমার পরিবার পরিজন যাকে যাদেরকে আমি পাঁচশো বা সাতশো রিয়াল দিতাম এ মাসে আমি হাজার রিয়াল দিব এরকম একটা প্রস্তুতি আমরা প্রস্তুতি হিসাবে দেখি যে রোজা শুরু হওয়ার আগের সপ্তাহে মার্কেটের বেশিরভাগ খাদ্যদ্রব্য গায়ে মানে শেষ মানুষ কিনে ফেলেছে অন্যান্য দিনের জন্য খাওয়া দাওয়ার প্রস্তুতি যেমনই হোক না কেন রোজার মাস আসছে বলে দেখা গেল চাল ডাল আর অন্যান্য জুস বা জুস তৈরি করার উপকরণ এসব কিছু কিনে কেনার একটা হ্রিক শুরু হয়ে যায় যে কারণে বাজারে জিনিসপত্রই প্রায় শেষ হয়ে যায় কম করে হলে জিনিসপত্রের দাম বেশি হয়ে যায় এতখানি প্রস্তুতি আমরা করি যদিও আমি বলছি না যে এই প্রস্তুতিটা না কারণ এরকম প্রস্তুতি যদি ভালো করে ইবাদত করার উদ্দেশ্যে হয় তাহলে অবশ্যই সেই প্রস্তুতিটা কি ভালো কিন্তু এর চাইতেও যেটা বড় প্রস্তুতি আমাদের হওয়া দরকার সেটা কিন্তু আমরা করি না আমরা এতটুকুই করার চেষ্টা করি অনেকে একটু আতরটাথর কিনে নিয়ে আসি যে রোজার মাস আসছে একটা অনেকে দেখা গেল যে সুটকেশের ভিতর থেকে আপনার এটেজির ভিতর থেকে দু একটা পাঞ্জাবি জামা দুই একটা টুপিও বের করে নিল এটা প্রস্তুতি করতেও কোনো বড় প্রস্তুতি আছে যেটা আমাদের প্রয়োজন আছে বন্ধুগল এর চাইতে যেটা বড় প্রস্তুতি সেটার এক নম্বর প্রস্তুতি হল আমাদেরকে অবশ্যই দৃঢ় সংকল্প নিতে হবে এই রমজান মাসের যাবতীয় নেকির কাজ করার জন্য অবশ্যই রোজা এবং রোজার সাথে অন্যান্য কাজ করার জন্য আমাদের সংকল্প নিতে হবে একটা হল যে মনের মধ্যে আছে করব আর একটা হল সংকল্প যে না এটা আমি অবশ্যই করব তো মানুষ যদি করব এই এর উপরেই থাকে তাহলে কিন্তু তার কাজটা হতেও পারেন নাও পারে কিন্তু দৃঢ় সংকল্প যদি নেয় তাহলে তার সেই কাজটা কি হতে পারে ভালোভাবে হতে পারে যেমন আপনি মনে মনে ভাবছেন যে আজকে বিকালবেলায় একটু মার্কেটে যান যদি এরকম আপনার ইচ্ছা থাকে তাহলে দেখা গেল আপনি মার্কেটে নাও যেতে পারেন কারণ যখন আপনি হত মার্কেটে যাওয়ার জন্য বের হয়েছেন তখন একটা ছোট মোটো কোনো কাজ করেছে কারোর সঙ্গে সাক্ষাৎ হয়েছে দেখা গেলো যে ওইটার চাইতে এই গুরুত্বটা বেশি পেয়ে গেছে আপনি বাজারে গেলেন না কিন্তু যদি আপনার দৃঢ় সংকল্প থাকে যে না আমাকে আজকে বাজারে যেতেই হবে একটা উদাহরণস্বরূপ তাহলে তখন আপনি বাকি জিনিসগুলোকে আনুষাঙ্গিক মনে করবেন আর ওই কাজটাকে কি মনে করবেন বড় মনে করবেন তখন আপনি সেই কাজটা করতে পারবেন তাই রমজান মাস যে আসছে এই রমজান মাসের রমজান মাসের রোজা করার জন্য এবং এই মাসে অবশ্যই বেশি বেশি ফজিলত নেওয়ার জন্য আমাদেরকে কি করতে হবে দৃঢ় সংকল্প নিতে হবে যদি আমরা দৃঢ় সংকল্প নিতে পারি বা করতে পারি তাহলে আমাদের সেই কাজটা করা সম্ভব হবে এবং সহজ হবে মনে রাখবেন যদি কোনো ব্যক্তি দৃঢ় সংকল্প নেয় তাহলে তার কিছু লাভ আছে একটি হাদিস শুনেন আল্লাহ রসুল সাল্লা আলি সাল্লাম এই হাদিসটি আল্লাহ রাবুল আলমিন থেকে বর্ণনা করেন এরকম হাদিসকে বলা হয় হাদিসের কুদ্সি হাদিসে পুদ্িতে বলা হচ্ছে এর বর্ণনা আল্লাহ রাবুল আলমিন দিয়েছেন আমাদের শরীয়ত দিয়েছে ফমান তাই যে ব্যক্তি কোনো কিছু করার ইচ্ছা করে নেকি করার ইচ্ছা করে সৎ কাজ করার ইচ্ছা করে ফলাম ইয়া আমাল হা এবং সেটা করে না তাহলে আল্লাহ রাবুল আলমিন তা সত্ত্বেও তার জন্য একটি নেকি লিখে দেন যে ব্যক্তি একটা ভালো কাজ করার সংকল্প করে অর্থাৎ তারপর করে না তাহলে আল্লাহ রাবুল আলমিন কি করেন একটা নেকি লিখে দেন मान मैं বৃদ্ধি করা হয় যদি সে সংকল্প করে আর কাজটা করে নেয় দশটা লেখা হয় এবং হয়। এবং এর চাইতে বেশি করা হয় ওয়ামান হাম্মা বেসাই ইয়া সালাম ইয়া হা আর কোনো মানুষ যদি কোন গুনা কাজ করার সংকল্প করে সালাম ইয়া আমাল হা এবং না করে আর যদি সে সংকল্প করে আর ওই গুনার কাজটা করে তাহলে তার জন্য তখন গুণাহ লিখে দেওয়া হয় এমাম বোখারে এবং এমাম মুসলিম বর্ণনা করেছে তাহলে ক্লিয়ার এই হাদিসে বুঝে যাচ্ছে যে যে ব্যক্তি দৃঢ় সংকল্প করে ভালো কাজের জন্য যদি সে সেটা নাও করে তাও তার জন্য কি থাকে নেকি থাকে। নেই দৃঢ় সংকল্প রোজা করার জন্য রোজার মাসের ইবাদত গুলিকে ভালোভাবে করার জন্য যে দৃঢ় সংকল্প করে সে ব্যক্তির জন্য এক নেকি অলরেডি লেখা হয়ে যায় এই জন্য এই সংকল্পটি নিতে হবে বা এখানে একটি কথা হাদিসের ব্যাখ্যায় অবশ্যই বলা ভালো সেটা হচ্ছে এই যে যার মনে ভালো কাজ করার শুধু মনে মনে একটা একটা ভাব আসে আর করে না কিংবা মনে মনে একটা খারাপ কাজ করার ভাব আসে আর হয় না তাহলে এরকম যেটা শুধু মনে খটকা আসে আর চলে যায় তাহলে এর এর কারণে ভালো মন্দ যাই হোক কোন নেকি বা বদি লেখা হয় না কোন নেকি এবং গুণা লেখা হয় যদি শুধু মনে কোনো একটা ভালো কাজ বা খারাপ কাজ করার নেই হোক কিন্তু যেটা সংকল্প হয় সেটার এরকম হয় মানুষ কি করে নেয় সংকল্প করে তার জন্য এরকম নেকি বা লেখা হয় উদাহরণ আপনি মনে মনে ভাবছেন যে আজকে আমি একটা মিসকিনকে আপনি আপনি রাস্তা থেকে বাড়ি থেকে বের হচ্ছেন দেখতে পেলেন ভাবলেন আপনি নেবেন না কিন্তু আপনার মনে আসলো যে আমি দশটা টাকা সাবকা করব তাকে দান করব এবং সংকল্প হলো যে আমি অবশ্যই একে দিব কিন্তু কোনো কারণে আর দিতে পারলেন না দেখা গেল যে ওই খুলে টাকা দেখছেন পার্সে দেখছেন যে কোনো কারণে টাকাটা তাই টাকাই নেই বাড়িতেই ছুটে গেছে আর আপনি রাস্তায় এরকম একটা সংকল্প করে নিয়েছিলেন তাহলে কি পাবেন বন্ধুগণ এই সংকল্প এবং সত্য নিয়ে আমাদের এই রোজা এবং রোজার একটা বড় প্রস্তুতি যদি কোনো ভাই এরকম একটা সংকল্প নেয় নিতে পারে তাহলে তার প্রস্তুতিটা ভালো হতে পারে এবং সে ব্যক্তি ভালোভাবে সেই আদতটি করতে পারে মজা পেতে পারে আর যদি না নেয় তাহলে কিন্তু তার ওই যে বললাম যে দেখা গেল কালকে রোজা আছে আজকে রাতে সকাল উঠে যে আছে বলছে আমি তো রোজায় নিয়তি করিনি আমি তো খাইনি আমি তো জানি না তার মানে সে মানুষের প্রস্তুতি ছিল না এবং সে মানুষের দৃঢ় সংকল্প ছিল না বলতু এই রোজার বিষয়ে এই রোজার প্রস্তুতির বিষয়ে আর একটি জিনিস আমাদের হতে হবে সেটি হচ্ছে এই যে আমাদের খাঁটি মন শুরু থেকে আমাদের মনটাকে খাঁটি করে নিতে হবে এই বিষয়ে যে না আমি অবশ্যই অবশ্যই সংকল্প করছি যে রোজা করব এবং আল্লাহ রাবুল আলমিনের জন্য খাঁটি ভাবেই সে কাজ করব এ কথা এবং এই সংকল্প আমাদের অন্তরে আসতে হবে আল্লাহ আল্লাহ রাবুল আলমিন সুরাবাইয়ার পাঁচ নম্বর আয়তে বলছেন ওমা উমেরুল্লাহ মুখলীন তাদেরকে আদেশ করা হয়নি কিন্তু এ বিষয়ে যে তারা খাঁটি আল্লাহ আল্লা রাবুল আলামিনের জন্য ইবাদত করবে যার মনে খাঁটি থাকবে না সে মানুষের এই ইবাদত ভালো করে হতে পারে না প্রস্তুতি ভালো করে হতে পারে না হাসান বসারি রাহমাতুল্লাহ আলাই একজন তাবেই মানুষ তার কাছে এক ব্যক্তি এসে জিজ্ঞাসা করল ইয়া আবাস আবু সাঈদ হচ্ছে তার উপনাম বলছেন ইয়া আবাসাই তহরি আমি অজুর পানি প্রস্তুত করি এবং রাতে তাহারুদের নামাজ তাহারুদের নামাজ পড়তে উঠবো এর জন্য প্রস্তুতি নিই মনে মনে আর এ প্রস্তুতি স্বরূপ আমি পানিও নিয়ে এসে রাখি ভাই সেই যুগে তো আর বাড়িতে টেপ ছিল না মানুষের অনেক আগের কথা প্রায় বারোশো তেরোশো বছর আগের কথা বলছেন যে পানিও আমি কারণ কি এটা কাকে জিজ্ঞাসা করছেন হাসান বসারি রহমতুল্লাহ আলাইকে তখন তিনি বললেন যে তাই কাজু নব্বা তোমাকে তোমার গুনাসমূহ পায়ে শিকল দিয়ে রেখেছে তোমাকে শিকল দিয়ে বেঁধে রেখেছে বন্দি করে রেখেছে তোমার গুনাগুলো সেই কারণে না তার কারণ হলাগুলো আমাদেরকে বন্দি করে রেখেছে আর এটাই আমাদেরকে সেই সংকল্প করার পর সেই কাজ করতে দিচ্ছে না সেই কারণে আমাদের এই প্রস্তুতি স্বরূপ অবশ্যই আমাদেরকে এরকম হতে হবে মনে রাখতে হবে যে আমাদেরকে পূর্ণরূপে আল্লা রাবুল আলহামীদের দিকে ফিরে যেতে হবে সময়ের তৌবা করার পর তার দিকে ফিরতে হবে অতপর আমরা এ রোজার বিষয়ে প্রস্তুতি নিতে পারি বা ভালো প্রস্তুতি নিতে পারি নচেত আমাদের এরকমই স্বাভাবিকভাবে দিন যাবে এবং দেখা গেল যে সেটা রোজা চলে আসলো সবকিছুই আসলো আমরা কিছু করতে পারলাম না রোজার একটি আরো বড় প্রস্তুতি হচ্ছে যে যেই সমস্ত দুনিয়ার কাজ মানুষের প্রয়োজনে মানুষ করে থাকে সেগুলো একটু কনসিডার করতে হবে আমি ওই রোজার মাসটাকেও অন্যান্য মাসের মতো করে রাখব তাহলে কি আর রোজার মাসটাকে আমি প্রাধান্য দিলাম আমি রোজার মাসেও বারো ঘন্টা ডিউটি করব কিংবা দশটা পার্ট টাইম করব আর অন্যান্য দিনেও করব তাহলে কি আমি রোজার মাসকে প্রাধান্য দিলাম আর যদি আমি এরকম করি তাহলে রোজার জন্য কি আমি আর বেশি সময় দিতে পারব না সেজন্য রোজার প্রস্তুতি স্বরূপ হবে এই যে আপনার রোজার মাসের রুটিনটা একটু কি হবে ভিন্ন হবে অন্যান্য দিনের চাইতে অন্যান্য সময়ের চাইতে একটু আলাদা হবে অন্যান্য সময়ে আপনার ডিউটি ছাড়া যদি আপনি চার ঘন্টা কোনো কাজ করতেন তাহলে সেটা আপনাকে কমাতে হবে এবং সেটা ইবাদতের জন্য নির্দিষ্ট করতে হবে তাহলে আপনি কি করতে পারেন এই রোজার মাসের একটি প্রস্তুতি আপনি নিতে পারেন আমি আজকে আপনাদেরকে একটা প্রস্তুতির নমুনা একটু পরে শোনাব এবং সেটা আপনাদের মাঝে বিতরণ করবো ইনশাআল্লাহ আপনারা সেই নমুনাটা শোনার চেষ্টা করবেন এবং পড়ার চেষ্টা করবেন বলছিলাম যে অবশ্যই রোজা যেহেতু যদি আমরা বিশ্বাস করি যে না রোজা একটি এমন ইবাদত যেটা আমার উপর জরুরি যদি আমরা বিশ্বাস করি যে না রোজা একটি এমন মাস যে মাসে আমাদের সমস্ত গুণা ক্ষমা হতে পারে বিশ্বাস করি রোজা একটি জাহান্ন থেকে মুক্তি তাহলে কাজকর্ম কিছু ছাড়তে হবে বন্ধুগণ অনেক মানুষ দেখা গেছে অনেক হাফেজকে দেখা গেছে বছরে যখন কোনো সময় পায়নি তখন এই মাস সবকিছু বন্ধ করে দিয়ে কোরআন শরীফের শুধু মোরা যা করেছে বড় বড় আলমকে দেখা গেছে যে তারা রোজার মাসে অন্যান্য কাজ বাদ দিয়ে নিজের এই এবং লাইবের শরীফের তেলাওয়াত এই সব কিছু করার জন্য নিজেকে ফারেক করে রেখেছেন অন্য কাজে নিজেকে নিয়োগ করেন নিযুক্ত করেন মানে দুনিয়াবী কাজকর্মে নিযুক্ত করেন তারপরেই একটা কোনো ভালো জিনিস এবং ভালো কাজ হতে পারে রোজার হোক আদায় হতে পারে নচেত পারে না আর কিছু মানুষ আমরা আছে আমরা প্রথম থেকে নার্ভাস রোজার মাস রোজা থাকতে হবে আমার তো শক্তি টক্তি কম হয়ে যাবে এই যে নার্ভাস শুরু হয়ে গেল আগে থেকে দেখা গেল যে এই নার্ভাসের কারণে ও আর রোজাই করতে পারছে ভাই মানুষ পারে মানুষ যেই বিধানটা আল্লাহ রাবুল আলমিন দিয়েছেন সেই বিধানটা মানুষ করতে পারে তারপরে আল্লাহ রাবুল আলমিন দিয়েছেন আল্লাহ কোনোদিন জ্বালেন না নজিবুল্লাহ যে মানুষ একটা জিনিস পারবে না আর ওটা দিবে আপনি একদিন চিন্তা করেন এরকম কষ্টের দিনে কতবার পানি খাচ্ছি আমরা কিন্তু রোজা আসবে কাজও করব আবার পানিও পান করব না কিন্তু রোজা হবে তার মানে মানুষ সেটা করতে পারে কিন্তু নার্ভাস নয় আপনি একটু কাজ কমান আপনি একটু দুপুরের সময় রোদের সময় কাজটা কমান সেটা আপনাকে আপনার মানে মালিককে হোক আর আপনার কোম্পানিকে বলে কে করে যেমন করে হোক করান তাহলে আপনার সেই কাজটা করতে সুবিধা হবে আর রোজার মাসের মনে করেন এত বড় দিন রতু বা শুরু আর এখানে কাজ করব কেমন করে রোজা হবে আগে থেকে যদি এরকম ভুল মুল শুরু হয়ে যায় তাহলে দেখবেন যে আপনি আর এই রোজা করতে পাচ্ছেন না তো রোজার বিষয়ে প্রস্তুতি স্বরূপ একটি বিষয় হলো রোজার প্রস্তুতি স্বরূপ আমরা সেটা নিতে পারি আল্লাহ যেন আমাদেরকে এটা তরফি করেন রোজার একটা বড় প্রস্তুতি হচ্ছে রোজার বিধি বিধান জেনে নেওয়া বন্ধুগণ যদি যখন আমাদের কারো বাচ্চা হচ্ছে দেখি এই প্রশ্নটা বেশি মানুষ করে বাচ্চা হয়েছে তো খুশি পেয়েছে তো গুজোর আঁকিকাটা কি জিনিস একটু বলেন তো কেন এই কথা বলছেন কারণ সে চাচ্ছে যে এই খুশির দিনে আমি একটা কিছু করব। আকিকা করব মানুষকে খাওয়াবো আমিও খাবো আনন্দ করব তখন জানতে আস আর ওই প্রশ্নটা মানুষ বারবার করে অনেকে বিয়ের সময় করে তো যাই হোক যে যতক্ষণে কোনো মানুষ একটা বিষয়ের পুরোপুরি জ্ঞান না নিবে ততক্ষণে সে সেই কাজটা ভালো করে করতে পারে না দুনিয়ার কাজই করতে পারে না আপনি যদি ঘড়ির মেকানিক না হন আর ঘড়িটা খুলে রাখেন খুলার পর সেট করতে যান তো সেটও করতে পারা যাবে না যাবে কি তো দুনিয়ার বিষয়ে যদি এরকম হয় তাহলে আল্লাহ রাবুল্লা আলামিনের ইবাদতের ক্ষেত্রেও সেব তেমন আমি যদি ভালো করে নামাজের বিধানগুলি না জানি তাহলে কি ভালো করে নামাজ করতে পারব। আর যখন ভালো করে পারবো না তখন কি হয়ে যাবে নেকি কম হয়ে যাবে খাটানো বেশি হলো আর এদিকে নেকিও কম হয়ে যাবে তো রোজার প্রস্তুতি স্বরূপ একটা বড় বিষয় হল রোজার বিধি বিধানগুলি জেনে নেওয়া এই রোজার বিধান জানার জন্য আলহামদুলিল্লাহ সহজ উপায় আজকালকার যুগে যারা ইন্টারনেট ফেসবুক এ সবকিছু ব্যবহার করছেন তারা কোন এক ভালো আলমের অ্যাড্রেস নিয়ে আপনি ইউটিউবে সকল মশলা মশাল শুনতে পারেন জানতে পারেন যদি আপনি এটা না পারেন তাহলে আপনি একটা বই নিতে পারেন নেওয়ার পর রোজার মাসাইলগুলি মাসলাগুলি পুরোপুরি পড়ে নিতে পারেন সেটা আপনাকে পাঁচ ঘন্টা লাগতে পারে দশ ঘন্টাও লাগতে পারে ডেলি ঘন্টা করে দিলে এক সপ্তাহের মধ্যে একটা রোজার পুরোপুরি মাসলা মাসাইলের বই আপনি পড়ে নিতে পারেন এবং সেটা আপনার জন্য গোটা জীবনের জন্য সহায়ক হয়ে যেতে পারে যদি কোনো মানুষ ড্রাইভার হয় বা সফরকারী হয় তাহলে রোজার মাসলা মাসাইল সম্পর্কে দুই একটা শেখের কেসেট নিয়ে সেটা শুনলে সেটাই মানুষ শুন নিতে পারে বুঝে নিতে পারে মোট কথা হলো ভাই এই যে রোজার প্রস্তুতি স্বরূপ একটি বড় জিনিস হচ্ছে যে মানুষ রোজা বিধি শিখবে এবং এটা শিখার পর আমল করবে যদি এরকম করে তাহলে সে ব্যক্তির নিজের রোজাও সুন্দর হবে আর রোজাতে ভালো এবং পূর্ণ পাবে। আর যদি গোলমাল করে তাহলে দেখা গেলো রোজাও বাঞ্চাল হয়েছে আরো কিছু সমস্যা হয়েছে আর যদি না জানে তাহলে অনেক সময় আবার দণ্ড চলে আসতে পারে আর কাফারা চলে আসতে পারে তো এটি ছিল প্রস্তুতি স্বরূপ আর একটি জিনিস আর একটি বড় প্রস্তুতি হল আল্লাহ আব্বুল আলমিনের কাছে দোয়া করা যে আল্লাহ যেন আমাকে এই রোজার মাসে জীবিত রাখেন যেন আমাকে এই রোজার মাসে সুস্থ রাখেন যেন আমাকে এই রোজার মাসে আসলেই ভালো বেশি বেশি করে ইবাদত করার তৌফিক দান করেন নচেত ভাই আল্লাহ আব্দুল আলমিনের তৌফিক ছাড়া কেউই কোনো কিছু করতে পারে না দেখা গেল যে রোজা শুরু করেছে ঠিকই কিন্তু রোজার ওই প্রথম দিনে সে অসুখ হয়ে গেল কিংবা রোজা করার ইচ্ছাও করেছিল সংকল্প করেছিল রোজার বিষয়গুলো পড়েও ছিল আল্লাহ রাবুল আলমিন রোজা আসার আগেই তাকে মৃত্যু দিয়ে দিলেন হতে পারে কি পারে সেজন্য এই সকলের কিছু এই সকলের এই রোজার প্রস্তুতি স্বরূপ একটি বড় বিষয় হলো যে আল্লাহ রাবুল আলমিনের কাছে দোয়া করা যে আল্লাহ যেন রোজা ভালোভাবে আমার কাছে আসে এবং আমিও ভালোভাবে এই রোজার মাসে জীবিত থাকতে পারি অনুরূপ এই রোজার মাসে আর অন্যান্য কাজ করার জন্য রোজার বিষয়ে আপনি কি কর্মসূচি নিতে পারেন এটা ছিল একটু আগের স্বাভাবিক একটা আলোচনা যে এরকম এরকম প্রস্তুতি আমরা নিতে পারি কিন্তু আপনি এই রোজার মাস যেটা আসছে আমাদের সম্মুখে যেটা আসছে এই রোজার মাসে অবশ্যই কিছু নতুন কাজ বা নতুন সংকল্প নিতে পারেন কি পারেন না আমি একটি চার্ট আপনাদের সামনে রাখছি অবশ্যই এখানে প্রায় আটটি জিনিস আছে এই আটটি জিনিসের মধ্যে অবশ্যই আপনি এক থেকে দুটি জিনিস গ্রহণ করার চেষ্টা করবেন এটা আমি আজকের এই আলোচনায় আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি শুনেন আপনি কি কি কি কি নিতে পারেন এক নম্বর কর্মসূচি কোরআন পড়তে শেখা যে ভাইয়েরা মুসলিম হওয়া সত্য কোরআন শরীফ পড়তে জানে না এটা খুব দুর্ভাগ্যের বিষয় আমরা বাংলা পড়তে পারি আমরা ইংরেজি পড়তে পারি এমনকি হিন্দি বলতে পারি এবং পড়তেও পারি অনেকে কিন্তু দুর্ভাগ্যের বিষয় আল্লাহ রবুল্লা আলমিনের বাণী আল্লাহ রসুল সাল্লা সাল্লামের বাণী আরবি ভাষা আমি পড়তে পারি না এটা দুর্ভাগ্যের কথা না তো যে সকল ভাইয়েরা মনে করেন যে আমাদের এই আগের জীবনে আমি পারিনি এটা কিন্তু আমি এই রোজার মাসে একটা কিছু করতে চাই এবং আমি কোরআন করতে জানি না বলে আমি কোরআনটা এবছর পড়তে শিখতে চাই তাহলে এই কর্মসূচিটা আপনি নিতে পারেন মনে রাখবেন এটা খুব বড় জিনিস না বর্ণ পরিচয়ে সাতটি ক্লাস যদি কোনো মানুষ আপনাকে ভালো লোক হয় ভালো ব্যক্তি হয় যে কোরআন শরীফ করার আইডিয়া আছে তাহলে এক মাসের ভিতরে আপনাকে ভালোভাবে কোরআন শরীফ পড়াতে পারে এবং শিখিয়ে দিতে পারে একটি রুটিন হিসাবে বলা যেতে পারে যে বর্ণ পরিচয় আলিফ বা এটাকে আপনাকে সাত দিন লাগবে আর বেশি লাগবে না অথপর উচ্চারণ ও বানান প্রক্রিয়া কিভাবে আপনি উচ্চারণ করবেন আলিফ বা তা জিম হা হা অক্ষর কোথা কথা থেকে বের করতে হবে যেটাকে মাখরাজ বলা হয় সাধারণভাবে এটা উচ্চারণ করতে এবং বান করতে আলেকজাবার আ বা যাবার বা তা যাবার তা এসব শিখতে সাত দিনের বেশি লাগবে না আর অক্ষর গুলা ছুটিয়ে পড়া যেটাকে রিডিং বলা হয় সেটা আপনাকে আর সাত দিন লাগতে পারে আর এগুলোকে আর একটু সুন্দর করে ক্লিয়ার করে নিতে আর বেশি তো সাত দিন লাগতে পারে তাহলে চার সাথে আঠাশ দিন অর্থাৎ এক মাস কোরআন শরীফ পড়তে শেখার জন্য অবশ্যই কি একটা সুটেবল সময় আর একটা যথেষ্ট সময় আপনি পড়তে পারেন যদি আপনি আসলেই এরকম একটা কর্মসূচি নিতে পারেন এটা ছিল কোরআন শরীফ মাত্র পড়তে শেখা আর এই জিনিসটাই আমরা পাচ্ছি কিন্তু আসলে কোরআন শরীফের এটা উদ্দেশ্য সময়। আমাদের গ্রামেগঞ্জে কি হয়েছে যে আমার মেয়েটা তো স্কুলে পড়ছে আমার ছেলেটা তো স্কুলে পড়ছে আর হুজুর হুজুরের কাছে পড়তে শেখা হয়েছে যেমন আপনি একটা বাংলা পড়া পড়তে শিখেছেন মাত্র এখানে কোরআন শরীফ পড়তে শিখে নেকি কামাতে যে বটে কোরআন শরীফের মানে বুঝে না শরীফের উদ্দেশ্য বুঝে না কোরআন শরীফের কিছুই বুঝলো না খালি রিডিং পড়তে শিখেছে তো এতটুকুই আমরা পাচ্ছি না এর পরে যে ভাই কোরআন শরীফ আমরা পড়তে জানি তাদের জন্য দ্বিতীয় কর্মসূচি হচ্ছে এই যে কোরআন খতম করা এবং কোরআন বুঝে খতম করা কোরআন শেখার পর যদি কোনো মানুষ আমরা কোরআন পড়তে জানি তাহলে আমাদের উচিত হবে যে এখন কোরআন শরীফটা কম করে হলে এক দুইবার খতম করব আর একবার অর্থ সহ করব অনেক নেকি পাবো ঠিক আছে এটা থাকে যারা কোরআন শরীফ পড়তে জানে যে আমরা একবার বা দুইবার খতম দিই কিন্তু আমরা রুটিংয়ে এটা রেখেছি যে আমি একদিন একবার অর্থ সহ খতম দিই যে আল্লাহ কি বললেন এই অর্থ সহ খতমের জন্য সহজ উপায় আপনি একটা ভালো শরীফের বাংলা অনুবাদ নিবেন আর তার সাথে সাথে আপনি দেখবেন যে আপনার অন্তরে এবং আপনার মনে আর আল্লাহ রাবুল আলমী যা কিছু বলেছেন এসব কিছু আপনি বুঝতে পাচ্ছেন কিছুটা পাচ্ছেন মজা লাগবে ভালো লাগবে এবং ইসলামের প্রতি আগ্রহ দিনের প্রতি আগ্রহ আরো বেশি বাড়বে তো এটা মানে ডবল ত্রিশ ষাটটি রোজার নাকি আপনি পেতে পারেন কি করলে আপনি পেতে পারেন একটা সই হাদিসে এসেছে যে যে ব্যক্তি কোন রোজাদারকে ইফতারি করায় কি করায় ইফতারি করায় কোন রোজাদার ব্যক্তিকে সে একটি রোজা করে তার কোনো নেকি কম হয় না যে আমি ওর কাছে ইফতার করলাম তা আমার নেকি কম হয়ে গেল খানিক এইরকম না সেই মানুষের রোজা পূর্ণই থাকে পূর্ণই নেকি পায় কিন্তু যে ইফতার করায় সে কি পায় একটি পূর্ণ রোজা নেকি পেয়ে যায় আর এই সুযোগটা আমরা প্রত্যেকেই নিতে পারি খুব একটা আশির নিয়ে আসবেন নালে একটা লাভান নিয়ে আসবেন খেজুর টেজুর তো নিজেরই থাকবে মুড়ি চানাচুর চানা এগুলা তো থাকেই আর এরকম এক বন্ধুকে বা এক ভাইকে যদি আপনি গ্রেফতার করান তাহলে আপনি ডবল ডবল রোজা করে যাচ্ছেন আর যদি না পারেন তাহলে যেখানে এখানে ইসলামের সংস্থা আছে সেখানে পয়সাটা দিয়ে দিলে। इफतार करवा दावर कृपन ग्राम करीबारे छोला मुड़ी हम बेचारा भलोकर इफ्तार मन करत बन कौदी आरबे प्रत्येक मस्जिद सामने इफ्तारे रास्ता घाटे दिए दीची বড় বড়া করাচ্ছে আর আমরা যদি এখান থেকে এটা না শিখতে পারি তার কোথায় শিখব দেশে যে আমরা আমাদের পরিবার আছে ঠিক আছে আপনি এখানে কাজ করছেন আপনার আছে। কিন্তু ভাই বাজার আশেপাশে তো অবশ্যই গরিব দুঃখী মানুষ আছে ওদেরকে এই রোজার মাসে যদি ছোলা কিনে দেওয়া যায় মুড়ি কিনে দেওয়া যায় কিংবা নিজের বাড়িতে এনে ইফতারি করা যায় এটা এক হাজার টাকার বাজেট দুই হাজার টাকার বাজেট আমাদের জন্য কোন বড় জিনিস নয় যারা বিদেশে কাজ করে কিন্তু আমরা অনেকেই এটা করি না এটা করলে যেমন নেকি পাওয়া যায়। একটা মানুষের ভালোবাসা পাওয়া যায় তোমার একটা সমাজের উপকার হয়। কিন্তু আমরা অনেক কিছু করি আর এই জিনিসটাই হয়তো ভুলে যাই এরকম একটা সংকল্প আমরা এই রোজার মাসে নিতে পারি যারা নেকি কুড়াতে চায় ভাই যারা বিশেষ করে সৌদি আরবে আছেন তারা একটা আরো নেকি বা আরো একটা সংকল্প একটা রুটিংয়ে আপনি বাড়াতে পারেন যেটা অন্যান্য মানুষের হয়তো ভাগ্যে দুটা অসম্ভব সেটা হচ্ছে রোজার মাসে উম্রা করা আল্লাহ রসুল সাল্লাহ্লাম বলেছেন যে ব্যক্তি জামায়াতের সাথে যে ব্যক্তি রোজার মাসে উমরা করবে সে যেন আমার সাথে উমরা করবে এরকম একটি হাদিস এসেছে স্পষ্ট যে সে ব্যক্তি আমার সাথে কি আমার সাথে উমরা করবো মানে একটা জিনিস বা আরেকটা এসে এসেছে যে সেজন্য হজের মতো নেকি পেল যাই হোক এরকম একটা নেকির সুযোগ আমরা যারা সৌদি আরবে থাকছি তারা এটা সহজে নিতে পারে দেড়শো টাকার একটা টিকিট এখান থেকে মক্কার জন্য খুব বড় জিনিস না আর দুইটা দিন খুব বড় জিনিস না কিন্তু দেখা গেল যে রোজার মাসেও উমরা করলো না অন্য বছরেও করলো না সবই দিন ওর জন্য বরাবর তাহলে কেমন করে রোজার প্রস্তুতি নেওয়া হবে বন্ধুগণ আমরা এটা নিতে পারি যে সমস্ত ভাইরা নেশাগ্রস্ত নেশা করে। তারা এই রোজা মাসে সংকল্প নিতে পারেন যে আমি আগামী থেকে এই নেশা আর করবো না সেটা তামাকের হোক সেটা বিড়ি সিগারেটের হোক সেটা আর অন্য কিছুর হোক কারণ যে মানুষ বারো ঘন্টা তেরো ঘন্টা সেই নেশা না থাকতে পারে সে অবশ্যই আরো বারো তেরো ঘন্টা না থাকতে পারে যদি কোনো মানুষ এক মাস না খেয়ে এটা থাকতে পারে তাহলে যারা করেন দেখবেন কাশি কিন্তু যখনই একটা লোক এটা ছেড়ে দেয় দেখবেন মাস খানের মধ্যে নয় সপ্তাহের সপ্তাহের মধ্যে একটা শরীরে আর একটা তার মুখে একটা উজ্জ্বল ভাব শুরু হয়ে যায় আল্লা উদ্দেশ্যে ছেড়ে দিলে আল্লাহ রাবুল আলমের কাছে অনেক নে হতে পারে অনুরূপ গান বাজনা করা আমরা দেখি কিছু মানুষকে রোজার মাস আসলে টেলিভিশনটা বন্ধ করে দেয় তো টেলিভিশনটা এসে বন্ধ করে দেয় আমি দেখেছি এরকম তো যদি ও এতখানি পারে তাহলে কম করে হলে যারা গান বাজনা নিয়ে মতো থাকে তারা তো এটা পারে যে আমি গান বাজনা দেখব না আর এই রোজার মাসটা আমার জন্য প্র্যাকটিস হবে অন্যান্য দিনের জন্য এই মাসে যেমন দেখলাম না তেমন অন্যদিনও দেখব না এটা আমি ছেড়ে দিলাম এরকম একটা সংকল্প এরকম ভাইয়েরা আমরা নিতে পারি আর একটি বড় সংকল্প হচ্ছে যে ভাইয়েরা নামাজে অলস নামাজে বটে কিন্তু নামাজে অলস হয় সঠিক সময়ে পড়ে না এরকম অলসতা কিংবা এক ওয়াক দু ওয়াক ছুটে যায় ফজরের ছুটে আছরের ছুটে এরকম বন্ধুগণ এবং ভাইয়েরা আমরা দেখি রোজার মাসে পুরোপুরি জামাতের সাথে নামাজ পড়ার চেষ্টা করে তাহলে যাদের এরকম অলসতা আছে তারা রোজার মাসে যখন এই অলসতা ছাড়তে পারে তাহলে অন্যান্য মাসেও ছাড়া যেতে পারে এবং এটা একটা প্র্যাকটিস হতে পারে আর আমাদেরকে এটা করতে হবে তারপরেই আমরা এই রোজার হক কিছুটা আদায় করতে পারবো নজে পারবো না অনেক ভাই জাকাত দিতে চান আর জাকাতের সময় খুঁজে পান না কখন দিব না দিব এই ফজিলতের মাসটি আপনি গ্রহণ করতে পারেন আশা করা যায় আপনার এই ফজিলতের মাসে জাকাত দিলে হয়তো কিছু বেশি নেকি হবে জরুরি নয় যে হবে কিন্তু হওয়ার সম্ভাবনা আছে কারণ যেহেতু এরকম দিনে সে জাকাত দেওয়ার একটা নিয়ম বের করতে পারে আমি আপনাদেরকে প্রায় আটটি কর্মসূচির আলোচনা করলাম শেষে আর শুরুতে চারটি প্রস্তুতি নেওয়ার পয়েন্ট আলোচনা করলাম আমি আশা করব আপনারা প্রস্তুতি নেবেন অনুরূপ যে কর্মসূচি রোজার মাসে যাদের এগুলা করে থাকে সে করে কিন্তু যে করে না বা যে করতে পারে না সে এরকমের মধ্যে কম করে হলে এক দুটি গ্রহণ করবেন এবং আগামী রোজার মাসে রোজা থেকে ধন্য হবেন নিজেও হবেন এবং অপরকেও ধন্য অপরকেও আপনারা সহযোগিতা করবেন এবং আল্লাহ রাবুল আলমিনের সন্তুষ্টি অর্জন করার চেষ্টা করবেন আল্লাহ যেন আমাকে আপনাদেরকে সবাইকে আগামী রমজান মাসে উপস্থিত রাখেন জীবিত রাখেন রোজার মাসের ভালোভাবে ইবাদত করার প্রফিক দান করেন এই রোজার মাস যেন আমাদের জন্য অবশ্যই একটা কোন পাপ থেকে দূরে থাকার একটা কারণ হয় ভালো কাজ করার একটা আমাদেরকে উৎসাহ এবং ভালো কাজ করার একটা যেন সংকল্প হয় এরকম যেন এই রোজার মাস হয় আমাদের বুনা খাতা ক্ষমা হয় আমরা যেন জান্নাত পেতে পারি এই আশা এবং এই দোয়া রেখেই আজকের আলোচনা শেষ করলাম ও মা আলায় না ইন্ডেল বালার যদি আগামী শুক্রবার পরের শুক্রবারটা রোজা না হয় সম্ভাবনা আছে যদি না হয় তাহলে ইনশাল দাস হবে আর যদি রোজা হয় শুরু হয়ে যায় তাহলে এই দুপুরের আলোচনাটা রোজার মাসে বন্ধ থাকবে আবার রোজা শেষ হয়ে গেলে আবার পুনরায় শুরু হবে আলোচনা একটি প্রাসঙ্গিক প্রশ্ন এবং প্রশ্নটি যদি শোয়াব হওয়ার আগেই হতো তাহলে হয়তো বেশি ভালো হয় কিন্তু যাই হোক কালকে বাংলাদেশের শবে বরাত উদযাপন করা হয়েছে আর আজকে এই প্রশ্ন করা হল আমি সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে শোবে সম্পর্কে পাঁচ মিনিট এর সারাংশটা বলে দিই শবে বরাত শব্দটি ফাঁসি শব্দ সব মানে রাত বরাস মানে অনেকে মুক্তি করেছে অনেকে ভাগ্য করেছে আর কিছু করেছে ভাগ্যের রাজ বলেন বা মুক্তির রাত বলেন এর নাম দেওয়া হয়েছে কি সবে বরান আমি আপনাদের এর আগেও বলেছি যখন শরীয়তের কোন নাম ফার্সি উর্দু বা বাংলা হবে তখন আমাদেরকে বুঝে নিতে হবে যে এই পরিভাষাটা কোরআন এবং শূন্যতের নয় নাকি কোরআন এবং শূন্যতের ভাষা হলে ওটা কিসে হবে আরবি হবে যখন সবে বরাত বলা হচ্ছে তখন সেটা আরবি হচ্ছে না ফার্সি হচ্ছে এখানে একটা সন্দেহ হওয়ার করা যেতে পারে যে এই নামটা এবং ওই পরিভাষাটা যেহেতু আরবি হচ্ছে না শরীয়তের পরিভাষা হচ্ছে না তাহলে অন্য জায়গা থেকে আসেনি তো এটা সন্দেহে অবকাশ রাখে এক নম্বর দ্বিতীয় নম্বর কোরআন এবং শূন্যতে এই রাজটাকে কোরআনে তো নেই সত্যিকার অর্থে সংক্ষিপ্ত আকারে বলছি কোরানের শোবে বরাজ কোনো আয়াত নেই যেটা সবে কাদার বা লাই আয়াজ এবং মর্যাদা সেই মর্যাদার রাতটার ব্যাখ্যা কোরআন শরীফের সোয়েবরাজ কিছু নেই বাকি থাকলো হাদিসে বা শূন্যতে শবে বলে কোনো নাম নেই এসেছে লাইলাতুল শাহবাজ শাহান মাসের মধ্যরাত মানে চোদ্দ তারিখ দিবাগত রাতলাতুল শাহান হাদিসে এসেছে এখন এই হাদিসে যে এসেছে এই হাদিসগুলি কি কি তিরমিজি শরীফের একটি হাদিসে এসেছে লায়াত নিসমিন শাহবানের সম্পর্কে ইবনে মাজায় প্রায় তিনটি হাদিস এসেছে আরও কিছু হাদিসের বইতে এসেছে তবে বোখারি মুসলিমে কিছু আছে। যেটা তিরমিজি শরীফের হাদিসে এসেছে সেটা আপনারা প্রায় বারংবার হুজুরের মুখ দিয়ে শুনেন কিন্তু হাদিসটাই শুনেন ইমাম তিরমিজি তারপরে কি বলেছেন সেটা শোনানো হয় আনহা একদিন আল্লাহ রসুলকে নিজ বিছানায় পেলেন না খুঁজে দেখছেন তো জান্নাতুল বাকিতে বা বাকিউল গার্কাদে তিনি দোয়া করছেন ফিরে আসলেন আল্লা রসুল হজরত আয়সাকে বলছেন তুমি কি মনে করছো যে আমি তোমার উপর বেন বেন করছি তুমি কি ভাবছ যে তোমার কাছ থেকে তোমার কাছ থেকে আমি অন্য স্ত্রীর কাছে চলে গেছি এরকম ভাবছো কি এরকম না আমি বাকিতে গেছিলাম জান্ন আজকে একটি এমন রাত যেই রাতে আল্লাহ রাবুল আলমিন বানু কাল গস্তরের ছাগলের লোমের অধিক পরিমাণে মানুষকে ক্ষমা করে এই হারিসটি তিরমি এসেছে। কিন্তু ইমাম তির্মিজি হাদিসটি বর্ণনা করার পর সঙ্গে সঙ্গে বলছেন যে আমি এই হাদিসটি মানে যেটা বর্ণনা করা হলো এই হাদিসটি আমি অমুক লোক ছাড়া অন্য কোন সূত্রে শুনিনি হাজমিন আর তাঁত নাম তার সেই রাহি বর্ণনাকারী বলছে ও ছাড়া অন্যের সূত্রে আমি এটা শুনিনি এবং আমি আমার শিক্ষক ইমাম বোখারিকে বলতে শুনেছি তিনি এই হাদিসটাকে জয়ীব বলতেন সামেয় মোহাম্মদ এ ফ হাদিস এই ভারতটি এটাকে আমি এমাম বোখারির কাছ থেকে শুনেছি তিনি এই হাদিসটাকে দুর্বল এবং জৈব বলতেন তাহলে হাদিসটা জৈফ এটা স্বয়ং ইমাম তিরমিজি বলছেন এবং এমাম বুখারি বলছেন তাহলে এরকম একটা হাদিসকে আমরা দলিল হিসাবে কেন গ্রহণ করবো এটা হল প্রশ্নবোধক চিহ্ন আর ইবনে মাজাতে যে হাদিসটি এসেছে সেটাকে পুরোপুরি জাল বলা হচ্ছে যে যখন মধ্যরাতে সাবান মাসের মধ্যরাত হবে তখন দিনে রোজা রাখো আর রাতে ক্যাম করো ফাকুমু, না হারাহা বা কুমু ধরনের শব্দ এসেছে যে তখন তোমরা রাতে ক্যাম করো এবং দিনে রোজা করো এই হাদিসটিতে ইবনো আবি সাবরা নামে একজন রাবি আছে বর্ণনাকারী আছে তাকে অধিকাংশ অনুরূপ আরো অন্যান্য যে সমস্ত হাদিস এসেছে হাদিস গুলির প্রত্যেকটি সনদে কিছুনা কিছু গলমা লেখেছে এ কারণে যারা এই হাদিস শাস্ত্রের পন্ডিত ওলা কেরামগণ তারা বলেছেন এই আমলটি করা যোগ্য নয় সে কারণে শৈবরাজ পালন করা হয় না এখানেও এই কারণে শৈবরাজ পালন করা হয় না যে সমস্ত আমলের ব্যাপারে শহীদ এসেছে সেগুলো করা হোক আর যে সমস্ত ব্যাপারে জয়ীফ এসেছে সেটা করে লাভি যেমন এই ভাইপোস্টের সময় বললেন যে হুজুর কিছু হুজুর আসলেন যে একশোটা হাদিস শুনালেন আমাদেরকে শৈবরাজ সম্পর্কে পঞ্চাশটা শুনালেন দশটা শুনালেন বিশটা শুনালেন ভাই আমি এর কারণে একটি আপনাদের উদাহরণ দিই যে আজকে যদি আপনাকে ঝুড়ি এক এক আম আম এনে আর হয় আপনি লাভ আছে কি কথাটা শুনে নামার আছে সমস্ত এই হাদিসের উত্তর খারাপ এতটুকু এতটুকু জিনিস আপনাকে যদি একশোটাও কেউ আম দে আর একশোটাই পচা আম দেয় ওই আম আপনি নিবেন বা নিয়ে কি লাভ হবে কিন্তু যদি আপনাকে একটা কেউ আম দে আর সুন্দর তাহলে আপনি ওটা নেবেন এবং আসবে এটা হচ্ছে বড় কথা একশোটাই যায় হাদিস যদি আসে তাহলে কোনো লাভ হবে না ওইরকম হচ্ছে সৈবরাতের বিষয়টা কিছু হাদিস তো এসেছে কিন্তু হাজিজগুলার সনদ দুর্বল সে কারণে এর প্রতি আমল আমরা করি না মানুষকেও করতে বলি না কিন্তু যে সমস্ত লোকেরা করে তারা এই জৈফ এবং অন্য কিছু চিন্তা ভাবনা করে না ওদের কাছে এসেছে তাই ওরা করে যাচ্ছে আমরা আপনাদেরকে এটাই বলবো যে এছাড়া সহি শুদ্ধ আমল প্রচুর আছে সেটা করেন আল্লাহ যেন আমাদেরকে সহিদিনের আমল এবং দলিল প্রমাণ ভিত্তিক আমল করার তৌফিক দান করেন আমি وما علانا إلي البلاح. السلام عليكم ورحمة الله. سيد. سيد. سيد. أعني أرسل ربكة. أفضل ربكة. أفضل ربكة. أفضل ربكة.